উসায়দ ইবনু হুজাই তু আলাহতে বর্ণিত একজন আনসারি বললেন হে আল্লাহ আপনি কি আমাকে অমুকের ন্যায় দায়িত্বে নিয়োজিত করবেন না তিনি সাল্লু আলিয়া সাল্লাম বললেন তোমরা আমার ওফাতের পর অপরকে অগ্রাধিকার দেওয়া দেখতে পাবে তখন তোমরা ধৈর্য ধারণ করবে অবশেষে আমার সাথে সাক্ষাত করবে এবং তোমাদের সাথে সাক্ষাতের স্থান হল হাউজ